দিন বদলের পালা রে দিন বদলের পালা দিন বদলের পালার নামে কোরআন হলো জ্বালা দিনের পালা রে দিনের পালা দিনে পালা দিন বদলের পালার নামে কোরআন হলো জ্বালা দেশটা নিয়ে দেখো আজি খেলছে পুতুল খেলা রে দিন বদলের পালা রে দিন বদলের পালা দিন বদলের পালার নামে কোরআন হলো জ্বালা সংবিধান সংশোধনী বিস্মিল্লা রবে সব কিছুতে আল্লাহর নাম আগে কেন হবে সংবিধান সংশোধনী বিস্মিল্লা না রবে সব কিছুতে আল্লাহর নাম আগে কেন হবে এই চিন্তায় ওদের মাথায় দেশটা নিয়ে দেখো আজি খেলছে পুতুল খেলারে দিন বদলের পালা রে দিন বদলের পালা দিন বদলের পালার নামে কুরান হলো জালা দিন বদলের পালারে দিন বদলের পালা दिन बदल पालर नामे कुरान शर्ट पैंट पढ़े घाटे चले तुवको शर्ट पैंटक नारी रास्ता घाटे चले तुवको बाका बेचे थका हलो बड़ो जाला रे दिन बदल पाला रे दिन बदल पाला দিন বদলের পালার নামে কোরআন হলো দিন বদলের পালারে দিন বদলের পালা দিন বদলের পালার নামে হলো দেশটা নিয়ে দিনের আজি দিনে পুতুল খেলারে দিন বদলের পালারে দিন বদলের পালা দিন বদলের পালার নামে কোরআন হলো জ্বালা দিন বদলের পালারে দিন বদলের পালা দিন বদলের পালার নামে কোরআন হলো জ্বালা स्वामर हुकुम मान ना किस्ती दिते जाए।, जाए नारी लाज सरम स्वाधीनतार नाम देखो रास्ते मिशिल कर रे दिन बदल पाला रे दिन बदल पाला दिन बदल पालार नामे कुरान हलो जला দিন বদলের পালা রে দিন বদলের পালা দিন বদলের পালা রে দিন বদলের পালা দিন বদলের পালার নামে কুরান হলো জালা দেখো না ভাই চোখ মেলিয়া রমনারী গাছ তলাই প্রেম করছে বিনা বাধায় বসে জোড়াই জোড়াই দেখো না ভাই চোখ মিলিযা রমনারী গাছ তলাই প্রেম করছে না ভাই চোখ মেলিয়া পাইয়া রে দিন বদলের পালা রে দিন বদলের পালা দিন বদলের পালার নামে কোরআন হলো জ্বালা দিন বদলের পালা রে দিন বদলের পালা দিন বদলের পালার নামে কোরআন হলো জ্বালা দেশটা নিয়ে দেখো আজই খেলছে পুতুল খেলারে পালা রে দিনের মেয়ে হোক দুটোর বেশি নয় এই ঘোষণা দিল দেশের সরকার মহোদয় ছেলে হোকার মেয়ে হোক দুটোর বেশি নয় এই ঘোষণা দিল দেশের সরকার মহোদয় বদলের পালা রে দিন বদলের পালা দিন বদলের পালার নামে কোরআন হলো জ্বালা দেশটা নিয়ে দেখো আজি খেলছে পুতুল খেলারে দিন বদলের পালারে দিন বদলের পালা